Assalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillah Alhamdulillahi alladzi hadana lihada wa ma kunna linahtadiyalawla an hadana Allah fa ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna seyyidana wa nabiyyana muhammadan abduhu wa rasooluh sallallahu ta'ala alayhi wa ala alihi wa ashabihi wa man ihtada bi hadihi wa ihtada bi quduatih রব্বানা আনাফিদুনিয়া হাসানা ওফিল আখিরতি হাসানা তমা আদাবনা হে আল্লাহ আপনি আমাদের সবাইকে পৃথিবীতে কল্যাণ দান করুন আখিরাতও আপনি আমাদের সবাইকে কল্যাণ দান করুন আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই দেশের বাইরের যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ সবাই ভালো আছেন আশা করি সবার সুস্থতা কামনা করছি সুপ্রিয় দর্শক আমরা আমাদের পৃথিবীর নিয়মিত আয়োজন ফোরআন আখলাক এর উপর আলোচনা করছিলাম আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা এগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ যেন এর দ্বারা আমরা উপকৃত হতে পারি এবং আমরা এগুলো শুনে নিজেরা ভাববো যে যিনি বলছি বা যিনি শুনছি যে আসলে এর কতটুকু আমার মাঝে আছে কতটুকু নেই যদি যতটুকু আছে তার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে সেই নেমত দান করেছেন আর যতটুকু নেই আমরা সেগুলি রিকভার করার চেষ্টা করব সেখান থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব আর এতেই রয়েছে আমাদের জন্য কল্যাণ আর এতেই রয়েছে সত্যিকার অর্থে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের তেবা এবং আনুগত্য এবং অনুসরণ সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই বিষয়টা মানব জীবনের জন্য অত্যন্ত জরুরি একবারে শিশু বয়স থেকে আরম্ভ করে একবারে মৃত্যুর আখ পর্যন্ত এই বিষয়টি আমাদের সবার সামনে থাকতে হবে এবং এটা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আল্লাহ রাবুল আলমীন কোরআনে পাকে এ সম্পর্কে বিভিন্ন ধরনের আমাদেরকে উজ্জীবিত হওয়ার জন্য আমাদের জন্য কোরআনের আয়াত করেছে। বিষয়টি খুবই সহজ এবং সবার কাছে এটা পরিচিত বিষয় সেই বিষয়টির নাম হচ্ছে সত্য কথা বলা সুপ্রিয় দর্শক এই বিষয়টি মানব জীবনের জন্য আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমরা কি বলছি আর কি করছি একটু হিসেব করে দেখুন তাহলে আমরা দেখতে পাব যে আসলে আমরা সততার দিক থেকে কতটুকু আমরা মানে উত্তীর্ণ সুপ্রিয় দর্শক দেখুন এটা এমন কোনো আহামি বিষয় না যে এটা নিয়ে আমাদেরকে অনেক ওয়াশ করতে হবে কিন্তু প্রকৃতপক্ষে এটাই হচ্ছে আসল বিষয় যে এর উপর আমাদেরকে ওয়াজ করতে হবে শুনতে হবে বলতে হবে আমাদের তার উপর অটল অবিচল থাকতে হবে অন্যথায় কিন্তু আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হব দেখুন অর্থটা কি এটার বিপরীত শব্দ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব বলব সত্য মিথ্যা সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা আর মিথ্যার বিপরীত হচ্ছে সত্য আর এটা সবাই আমরা জানি এই দুটি শব্দের মধ্যে কোনটি গ্রহণযোগ্য আর কোনটি বর্জনযোগ্য আমরা সবাই এটা জানি যে শততাই হচ্ছে মানুষের এক অনন্য এক চারিত্রিক বৈশিষ্ট্য শততাই হচ্ছে মানুষের অনন্য এক গুণ যেই গুণে মানুষকে গুণান্বিত হতে হবে সুপ্রিয় দর্শক আমরা এই প্রসঙ্গে আপনাদের সামনে অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব দেখুন কোরআনে পাকে আল্লাহ রাবুল আলমিন সাদেকিনদের কথা বলেছেন আল্লাপাক প্রশ্ন করবেন সত্যবাদীদেরকে তাদের সত্য কথা বলার জন্য তার মানে এখানে সিরিনরা বলেছেন যে আম্বি আকরাম তারা সবাই সত্যবাদীদের দিক থেকে অনন্য ছিলেন তাদের সমকক্ষ কেউ ছিল না কিন্তু তারা সত্যিকার অর্থে তাদের দায়িত্ব পালন করেছেন কিনা এই বিষয়টিও আল্লাহ রাবুল আলমিন সেদিন আম্বিআকরামকে প্রশ্ন করে সেটা জেনে নেবেন সত্য মানেকে সত্য মানে হচ্ছে যে বাস্তব যে কথাটা যার মধ্যে মিথ্যার লেস নেই সেই কথাটাই মানুষের সামনে উপস্থাপন করা সেই কথাটাই উচ্চারণ করা সেই কথার উপর আমল করা এরই নাম হচ্ছে সত্য আমি যেটা বিশ্বাস করি সত্য বলে আমার কাজ কর্ম দিয়ে সেটাকে আমি কি করব এর প্রতিফলন ঘটাব আর এর মাধ্যমেই সত্য বেরিয়ে আসবে আমরা দেখুন বাচ্চাদেরকে সত্য কথা বলতে শেখাই আমরা তাদেরকে মিথ্যা কথা বলতে বারণ করি আমরা তাদেরকে ছোটোবেলায় আমরাও পড়েছি আপনারা নিশ্চয়ই পড়েছেন যারা বৃদ্ধ আছেন সদা সত্য কথা বলিবে কখনও মিথ্যা কথা বলিবে না আমাদেরকে সেভাবেই গড়ে তোলা হয়েছে আমরা সেটাই শিখেছি এবং সত্যিকার অর্থে বলতে গেলে কি এই সত্যই হচ্ছে আমাদের দিন এবং ইসলামের অনন্য এক ভিত্তি যার উপর ভিত্তি করি আমাদের দিন সামনে এগিয়ে চলেছে এবং এগিয়ে যাবে কেমন পর্যন্ত সুপ্রিয় দর্শক আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতক্ষণ আনপাকের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনও কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি যেমান এখানে যদি লোকেরা যারা ইমানের দাবি করে হতে পারে এবং এটাকে যদি এভাবে আমরা অর্থানুবাদ করি হে ইমানদার বান্দারা দিন প্রথম আল্লা শর্ত দিচ্ছেন তাকওয়ার পরবে আমরা বলবো সেটা আল্লাহকে ভয় আল্লাহকে ভয় করো আর এই তা অর্জিত হবে এই ভীতিটা অর্জতে হবে কিভাবে কীভাবে অকুণ মাসিন তোমরা নেকার সাদেক সত্যবাদী মানুষদের সাহচার্য তোমরা গ্রহণ করো আমি কিরামদের চাহিতে বড় সত্যবাদী আর কে হতে পারে বলো আর কারো হওয়ার সম্ভাবনাই নেই দেখুন রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ আকবার। তিনি যখন প্রথম ওয়াহিপ্রাপ্ত হলেন তখন তিনি ভীত সন্ত্রুস্ত হয়ে হ্যাঁ কম্পিত হৃদয় নিয়ে দেহ নিয়ে তিনি ঘরে ফিরে এলেন হাজর তিনি বলছেন সকল গ্রন্থে ঘটনা আসছে সূচনার কথা যে আমি আমার প্রাণিয়া আশঙ্কিত তখন হাজরত খাদিজা রদি আল্লাহ তালা কি বলেছিলেন সুদৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছিলেন কাল্লা কখনো নয় দেখুন আল্লাহ পাক আপনাকে বিভিন্ন নিয়ে আমি শুধু সেখান থেকে একটিকে আপনাদের সামনে তুলে নিয়ে আসছি তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল যে তিনি সত্য কথা বলতেন আপনি সদা সত্য কথা বলেছেন কখনো আপনি মিথ্যা কথা বলেননি বাস্তবতা বিমর্জিত কোনো কথা আপনি বলেননি যার সাথে মিথ্যা লেশ আছে সেই ধরনের কোনো কথা আপনি বলেননি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে বলেছেন যাদের কথা এবং কাজে যাদের চরিত্রে এবং তাদের বৈশিষ্ট্য আচার আচরণে সত্যতা ফুটে ওঠে তোমরা তাদের সাহাচর্য গ্রহণ করো তোমরা তাদের কথা মেনে নাও তোমরা তাদের সাথে থাকো কিন্তু মনে রাখতে হবে যে এই সত্যতা এমন এক গুণ যেটা ইমানের সাথে যখন একসাথ হয়ে যায় তখন সেটা হয়ে ওঠে শোনায় সোহাগা সেটা হয়ে ওঠে শোনায় সোহাগা যেমন আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে সাত করেছেন দেখো ইনাস কাইয়াহাদি ইলাল বের তুমি যদি সত্য কথা বলো সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে এই সত্য আচরণ তোমাকে নেক আমল করতে উদ্ভূত করবে নেক আমলে তোমাকে নির্দেশনা দিবে। আর এই নেক আমল কি করবে তোমাকে জান্নাতের পথ দেখাবে আল্লাহ আকবর এমনি আমরা দেখতে পাই দেখুন হজরতে আবু সুফিয়ান রদি আল্লাহু তু আলান এখনও কিন্তু তিনি মুসলমান হননি একসময় তিনি বাণিজ্য কাফেলা নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন সাম দেশে গিয়েছিলেন তো সেখানে হেরাকালের সাথে তার দেখা হয়েছে হেরাক্কল তো হেরাকাল কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে হেরাকালের সামনে হেরাকল তখন খবর পেয়ে গেছেন যে আরবে একজন নবী এসেছে তার সম্পর্কে জানার জন্য তিনি আরবদের খোঁজ করলেন আবু সুফিয়ান রদি আল্লাহুতে আলান সংবাদ পেয়ে তাকে ডেকে পাঠালেন রাজ দরবারে রাজ দরবারে ডেকে পাঠানোর পর তিনি হজরত আবু সুফিয়ান রদিয়াল্লাহ তাল আনুকে জিজ্ঞাসা করলেন ফমাদা মুরকুম অনেকগুলো প্রশ্ন উত্তর আছে সেখানে অনেকগুলো ইমাম বুখারি এবং অন্যান্য মোহাদি সিং সবগুলি আপনার উদযুতি দিয়েছেন তার একটা অংশ হচ্ছে ফামাদয়া মুরকুম বলতো দেখি তোমাদের এই দাবি যিনি করেছেন নবীর দাবিদার সেই নবী তোমাদেরকে কিসের নির্দেশ দেন আনি নবী সাল্লাহ আলী আসাল্লাম কালা আবু সুফিয়ান তখন আবু সুফিয়ান বললেন আমি উত্তরে বললাম কালা তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এক আল্লাহ তোমরা ইবাদত করো বি এবং তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে তার সাথে কাউকে শরীর করবে না ও কোম তোমাদের বাপ দাদারা তোমাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান জানায় অর্থাৎ সেরেকের প্রতি সেই সেরেককে তোমরা কী করো বর্জন করো এখানে একটা কথা বলে দেওয়া ভালো আমরা অনেক সময় বলি যে বাপ কথা বলে আমরা পার পেয়ে যেতে চাই হ্যাঁ যদি সত্য কথা বলে থাকেন কথা বলে থাকেন তাহলে অবশ্যই সেটা মানতে হবে এবং সেটা মানার মধ্যেই কল্যাণ এবং সেটি হচ্ছে রসল্লা সাল্লাহ আলী ইসলামের নির্দেশ ওরা নির্দেশ দেয় দেখুন হাজরত ইউসুফ বলেছেন ও ইসমাইল আমার পিতামহ যারা আছেন আমি তাদের অনুসরণ করছি সত্য পথের যদি হয় তাহলে সেটা আমরা মানব কিন্তু যদি অসত্য পথের হয় মিথ্যা পথের হয় তাহলে সেটা বাপদাদার কেন অন্য কেউ যদি বলে সেখানে আমরা সেটা মানবো না পাকের মধ্যে পাক আল্লাপ নিন্দা করেছেন হ্যাঁ তাদের কথা বলেছেন আবার ও কান আহমায় আলু ওহমলা তারা তাদের বাপদাদের কথা শুনতেছে যদিও নাকি তারা এই সম্পর্কে কিছুই জানে না তো সে যাই হোক এই আবু সুফিয়ান রবিআল্লাহ তালাহ আনহু বললেন যে তাদেরকে বলা হয়েছে তোমাদের বাপদাতার রীতিনীতি কুসংস্কার যেগুলো আছে যেগুলি আছে সেগুলো তোমরা কি করো বর্জন করো সুপ্রিয় দর্শক বলতে না বলতে এই পর্যন্ত এসে আমরা বিরতিতে পৌঁছে গেছি অতএব আমরা বিরতিতে যাচ্ছি আপনাদেরকে এসে সঙ্গে পাবো এই আশায় সবাই ভালো থাকুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলার দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে শুরু করছি বিরতির পর যে আমরা যেটা বলছিলাম যে আল্লাহ হরাবুল্লা আলমিন আমাদেরকে যে সত্য বা গ্রহণের জন্য যেটা বলেছিলেন তারই আলোকে আমরা হেরকলের কাছে আবু সুফিয়ান রদি আল্লাহ তালহর যে বিবৃতি বা প্রশ্ন উত্তর সেটা আমরা আপনাদের সামনে পেশ করছিলাম তো তিনি বলছিলেন যে মুহাম্মদ আমাদেরকে এই এই জিনিসগুলো কি করে নির্দেশ দেয় এবং এটা বর্জন করতে বলে আর কি বলে ওয়া মুরনা বি সালাথি ওয়াসকি ওয়ালা আফাফি ওয়াস চারটা জিনিস চারটা জিনিস দেখুন এবং তিনি আমাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দেন এবং তিনি আমাদেরকে সদা সত্য কথা বলার নির্দেশ দেন এবং তিনি আমাদেরকে নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ দৈহিক যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেটাকে সংরক্ষণের তিনি আমাদেরকে কি দেন নির্দেশ দেন এবং তিনি আমাদেরকে নির্দেশ দেন কী আত্মীয়তার প্রতি পূর্ণ মর্যাদা এবং পূর্ণ সম্মান প্রদর্শন করতে যেটাকে সেলাতুল আরহাম বলা হয় মোহারম এই হাদিস মুত্তাফাকুন আলী অর্থাৎ ইমাম বুখারি যেমন বর্ণনা করেছেন বর্ণনা করেছেন কে ইমাম মুসলিম রাজি আল্লাহ তাল আনহ আচ্ছা কোনো আন পাকের মধ্যে আমরা দেখি যারা তাদের ওয়াদা যারা তাদের কথায় সত্য ছিল আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তাদের প্রশংসা করেছেন তাদের প্রচণ্ড প্রশংসা করেছেন আল্লাহ তাদেরকে খুবই ভালোবাসেন দেখুন আমরা সুরা আহজাবের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেছেন কি সুর আহাবের তেইশ থেকে চব্বিশতম আয়াত দুটি আয়তের মধ্যে বলেছেন এমন কিছু তারা কি করে সদাক্ষু মা আহাদুল্লাহ আলী আল্লাহর সাথে তারা যে ওয়াদাবদ্ধ হয়েছে যে চুক্তিবদ্ধ হয়েছে তারা সেটা পরিপূর্ণভাবে আদায় করে তার উপর তারা অটল থাকে তামিন হুম্মান কদা নাহবা হ্যাঁ তাদের কৃত ওয়াদা ওয়াদা অনুযায়ী তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে ওয়া ওয়ামিন হুম্মাইন্ত আবার অনেক ইমানদার বান্দা আছেন যে যারা সেই ওয়াদাকে পরিপূর্ণ করার জন্য পূর্ণতা দানের জন্য তারা অপেক্ষা করছেন আল্লাপাক বলতেছেন বমা বদালু তবেদা এবং তারা তাদের এই ওয়াদার মধ্যে কোন পরিবর্তন ঘটায়নি কেন আল্লাপাক বলতেছেন লিয়াজি আল্লাহুসে কিনিসম এই জন্য যে আল্লাহ পাক তাদের যেই সত্য ওয়াদা করেছে এই সত্য আমলগুলো করেছে আল্লাহ এ পরিপূর্ণ যেজা তাদেরকে দিতে চান এই জন্যই রসুল্লাহ সাল্লাহ আলী আমাদেরকে নির্দেশ করেছেন কি আলাইকুম হে আমার উন্মতেরা তোমাদের জন্য কর্তব্য হচ্ছে সত্যের উপর অটল থাকো সত্যের উপর অবিচল থাকো কারণ এই সত্য তোমাদেরকে নেক আমলের প্রতি আহ্বান জানায় নেক আমলের পথ প্রদর্শন করবে ওয়াল বের ইয়াহাদি ইল আনা এবং সত্য উপর প্রতিষ্ঠিত থাকার কারণে নেক আমল আমরা করতে পারছি এবং সেই নেক আমল করতে পারলে আমরা ভালো আমলের দিকে আমরা যাব এবং তা আমাদেরকে কোথায় নিয়ে যাবে সে আমাদেরকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে আচ্ছা এই এই সত্যতা দেখুন কেয়ামতের দিনও কিন্তু কাজে লাগবে কেয়ামত কিন্তু আমরা এই সততার উপর যদি আমরা থাকতে পারি তাহলে কেয়ামতে আমাদের জন্য এই সততা আমাদেরকে কাজে লাগবে দেখুন আমরা দেখতে পাচ্ছি সুরাই মায়েদা ১১৯ উনিশতম আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন এরশাদ করেছেন هذا يوم ينفع الصادقين صدقهم هذا يوم ينفع الصادقين صدقهم الله باك بولتسي عاش كير دين هو تشه شي, شي دين جي دين تدير شططا تدير قاجي عشب تدير قبوكاري عشب ابو تدير جن روية جاتكي لهم جنات تجري من تحتها الانحار خالدين فيها أبدا تدير جن شايف জন্নাত রয়ে গেছে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা এবং সেখানে তারা থাকবে স্থায়ীভাবে আবাদা চিরস্থায়ী থাকবে আবার আল্লাহরাবুল আলমিন এই ধরনের বান্ধাদের উপর তার সন্তুষ্টি প্রকাশের ঘোষণা দিয়েছেন আল্লাহ আনহু মারাদু আনহু এবং তিনি বলছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আর তারপরে এটা কি বলেছেন এটাই হচ্ছে মহা সফলতা এরপরে আমরা আরেকটা জিনিস দেখতেছি যে রসুল্লাহ সাল্লী ওসাল্লাম অন্য আরেকটা হাদিসে আমাদেরকে বলেছেন আলি কুমিসু মা আল বের তোমরা সময় সততার উপর থাকবে তোমরা সত্য কথা বলবে আর এই সততার সাথেই রয়েছে নেক আমল এরপরে আল্লাপাক বলেছেন ওয়াহু ফিল জানা সততা এবং নেক আমল এই দুটি কিন্তু জান্নাতে যাবে ওয়া ইয়া কুম্মল কির ফাঈ ফুজুর সাবধান তোমরা মিথ্যা বলবে না এবং মিথ্যা মানুষকে অশ্লীলতার দিকে আহ্বান করে অশ্লীলতার দিকে তাদেরকে ঠেলে দেয় এবং এই দুটো জিনিসই সে ওয়াহুমাফির নাম এবং দুটো জিনিসই জাহান নামে চলে যাবে এরপরে আল্লাহর রসুল সাল্লাহ আলি ইসলামদেরকে বলেছেন ওয়াসাল্লাহ আল ইয়াকিন আল মুআ এবং তোমরা আল্লাহর কাছে ইয়িনের জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাদেরকে সেই অবিচল অটল বিশ্বাস আপনি আমাদেরকে দান করুন এবং আল্লাহর কাছে তোমরা মুআফ মানে এই বিভিন্ন সমস্যা বিপদ আপদ থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি সেই জন্য আল্লাহর কাছে দোয়া করো এরপরে আল্লাপাক বলেছেন গলা তাহা সাদু গালা তাবা আগাদু খবরদার পরস্পর তোমরা পরনিন্দা হিংসা বিদ্বেষে লিপ্ত হয়েও না তাবাগাদু পরস্কৃত কাতরতায় তোমরা লিপ্ত হও না গলা তা বড়ো এবং খবরদার আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করো না এবং একজন আরেকজনের পিছনে পড়ে তার ক্ষতি করার চেষ্টা করো না তোমাদেরকে পাক যেভাবে ভাই ভাই হিসেবে থাকতে বলেছেন তোমরা সেইভাবেই নিজেদের যাপন করার চেষ্টা করো এই হাদিসটি ইমাম বুখারিমদ এবং তারা এটাকে বর্ণনা করেছেন আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখতে পারি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের স্বাদ করেছেন বা মায়ালুর রাজুক্রেতক মানুষ যখন সত্যের পিছনে পড়ে যায় এবং সত্য ছাড়া সে অন্য কিছু বলতে চায় না তখন সেই সত্যের প্রতি অটল থাকে আর সেই সূত্রেই আল্লাহরাব আলমিন তাকে সিদ্দিক নামে উপাধিতে ভূষিত করেন যেমন হস আবু বকরদ্দ্দ্দী আল্লাহ তাল আনমুকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সিদ্দিক উপাধি করেছিলেন আর সেখান থেকেই আল্লাহরাবুল্লাহ আলমিন যারা সত্যের উপর থাকবে তাদেরকে সিদ্দিক উপাধি দান করবেন সুপ্রিয় দর্শক আরও অনেকগুলো কথা আছে আমরা সেগুলো পরের ব্যাপারে চলে যাব যে যেমন নাকি আম্বিয়া মুসেলদের তাদেরও সেফার ছিল মানে সত্যবাদিতা এবং এরপরে কোথায় কোথায় আমরা সত্যবাদিতা অর্জন করব এবং সেটা আমাদের কিছু কাজে আসবে আমরা সেদিকেও ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব। আমি যে কথাই আপনাদের সঙ্গে উপস্থাপন করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আসলে এখনকার বর্তমান সমাজে বলতে পারেন আমরা কি কতটুকু সত্যের উপর প্রতিষ্ঠিত ঘর থেকে আরম্ভ করে নিজের ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে আমরা সর্বত্র দেখতে পাচ্ছি সত্যের অপলাপ হচ্ছে সত্যকে নিয়ে চক্রান্ত চলছে সত্য উচ্চারণে যেন আমরা এখন পিছিয়ে পড়েছি আমরা সত্য কথা বলতে এখন কেন জানি ভুলে যাচ্ছি আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই ব্যবসায়ী তিনিও সত্য কথা উচ্চারণ করতে পারছেন না বাড়িওয়ালা সত্য কথা উচ্চারণ করতে পারছেন না অফিসের মধ্যে আমরা দেখতে পাই বস বলুন আর অধস্থ বলুন সত্য কথা আমরা বলতে পাচ্ছি না ঘটনা যেটা সত্য সঠিক সেটা আমরা লিপিবদ্ধ করতে পারছি না বরঞ্চ আল্লাহ যদি তৌফিক দেয় সুযোগ আসে মিথ্যার আশ্রয় আমরা গ্রহণ করি সেই মিথ্যা যে কত ভয়ানক আমরা সেটা আপনাদেরকে জানাবো অতএব আমি সাবধান করে দিচ্ছি আমার নিজেকে আমি সাবধান করে দিচ্ছি আমার ভাই বোনদেরকে সত্যের উপরও প্রতিষ্ঠিত আমাদের থাকতে হবে সেই সত্য বলতে গিয়ে যদি আমাদের ক্ষতি হয়েও যায় তাহলে সত্যকেই মেনে নিতে হবে দেখুন সাহেব এখানে আমরা দিয়ে আল্লাহ তালা আজমাইন এই সত্যকে মেনে নেওয়ার কারণে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে সহায় সম্পদ হারাতে হয়েছে এমন কি জীবনটি পর্যন্ত দিতে হয়েছে কিন্তু তারা সত্য থেকে বিচ্ছুত হননি কিন্তু আফসোস আজকে আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করছি আমরা নিজেকে মুসলিম বলছি কিন্তু যেই সত্যটা ছিল আমাদের অহংকার যেই সত্যটা ছিল আমাদের অলঙ্কার আর সেই অলংকার আর অহংকার ধুলেই আজ মিশে গেছে আমরা আজ সত্য উচ্চারণ করতে বড়ই ভীত সন্ত হয়ে পড়েছে সুপ্রিয় দর্শক তাই আমি আপনাদের নিকট আমার নিজের জন্য যেমন দোয়া কামনা করছি আপনাদের জন্য আমি দোয়া করছি আসুন আমরা সত্যের উপর আমরা এগিয়ে যেতে চাই দেখুন আল্লাহ রাবুল আলমিন নবীদেরকে কি বলেছে নবীদেরকে সিদ্দিক নামে উপাধি দিয়েছেন আপনি সুরা মারিয়াম পুরন সেখানে আপনি দেখতে পাবেন আল্লাহ রবুল্লা আলমিনের সাথে করেছেন ফিল ইব্রাহিম তোমরা ইব্রাহিমের আলোচনা করো ইন্না হুকান তিনি ছিলেন সিদ্দিক এবং নবী হান্লা সিদ্দিক আর নবীকে সমানে সমানে নিয়ে এসেছেন আল্লাহ রাবুল্লা আলমিন এরপরে আমরা যদি আমরা তাকাই ইসমাইল আলহিসামের কথা দেখুন ওয়াদ কিতাব ইসমাইল ইসমাইলের প্রসঙ্গ যখন এসেছে তখন বলতেছেন আল্লাহ রাবুল্লা আলমিন ইন্না হু কেনা সদেকাল ইসমাইল আলহ ইসলাম ছিলেন যে ওয়াদা করতেন সে ওয়াদায় তিনি ছিলেন পাক্কা সদেকাল রসুল এমনিভাবে আল্লাহ রাবুল আলমিন আরও নবীদের কথা বলেছেন সেখানেও সে একই কথা বলেছেন আচ্ছা এরপরে দেখুন বলজা আবিল হাক ওয়াসদকাল মুরসেল আমরা দেখতে পারি যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আম্বিয়াদের কথা বলতে গিয়ে সেখানে আল্লাহ পাক বলেছেন যে সেখানে কি বলেছেন বালজা আবিল হাকি ওয়াসাদকাল মুরসেল যে তিনি সত্যকে নিয়ে এসেছেন এবং মুর্সেলিন যারা আছে রসুলগণ যারা আছে তাদেরকে তারা কি করেছে সত্যায়ন করেছে হান আল্লাহামদিন আমরা কি সে পর্যায়ে পৌঁছাতে পেরেছি আমরা দেখতে পাই ইদরিস আলি সালাম সম্পর্কেও বলা হয়েছে ওয়জুরফিল কিতাবি ইদরিস ইন্না হু কানা সিদ্দিকা তিনিও ছিলেন সিদ্দিকনাবি এরপরে আমরা আরও দেখতে পাই যে ওই যে যেই কথাগুলো আমরা এর আগে বলেছিলাম যে আল্লাহ রাবুল আলমিন সাহাবা কলামদেরকে কি করেছেন প্রশংসা করেছেন যে তারা সত্যের উপর কি ছিল তারা প্রতিষ্ঠিত ছিল আমরা আরও জিনিস দেখতে পাই যে আল্লাহ রাবুল আলমিন যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে কি দান করবেন সেই সম্পর্কেও কিন্তু আমরা কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করেছি সুরে আন আমের একশত উনিশতম আয়াতের কথা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে সেই যদি উপর আমরা থাকতে পারি সত্যের উপর যদি আমরা থাকতে পারি তাহলে আমরা পাক আমাদেরকে সেই কেয়ামতের ময়দানে সেই মহান দিনে আল্লাহ রাবুল আলামিন। আমাদেরকে কি করবেন না অপমানিত করবেন না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বঞ্চিত করবে না তার রহমত থেকে অতএব আমাদের সবার জন্য এটা হচ্ছে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন যে আমরা সব সময় সত্য কথা বলব অতএব আসুন প্রিয় ভাই বোন আমরা আমাদের জীবনকে সত্যের মাধুর্যতা দিয়ে আমরা সেটাকে কি করি অলঙ্কৃত করি আমরা গড়ে তুলি আমাদের জীবন হোক সফল আমাদের জীবন হোক সার্থক আল্লাহ আল্লাহর রসৌলেদ্দার বারে যেন গিয়ে আমরা নিজেদেরকে সাদেখিনদের অন্তর্ভুক্ত করে আমরা সেখানে উপস্থাপন করতে পারি হে আল্লাহ আপনি আমাদেরকে সেই তফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই ওসলিল্লাহ আলসিদনা মুহাম্মদ ওয়া আলা আলহি ওসাহাবি ওসলিম ওসালাম আলিকুম ও রহমতুল্লাহি ওবরাকাত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 Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর যাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং যাকাত পাঠানোর ঠিকানা IRF International Bank Quadrant Court 48 Galthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TAH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO VZB22 IBAN gb52 বি ফাইভ টু এল ও আইডি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট পিস মানবতার সমাধান